সমেস রে ব্লী রহমতাত বসমিম আলহামবিন সলা রসুল করিম بالله من আমি শরীিম ফাজা আথু এহদা হমসমিন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহের বুল শত বান্দাদের হেফাজত করেন সাহায্য করেন আর অসৎ লোকদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্ত করেন সালাতাম নাজিল হুফি নবী সাল সালামের উপর যাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন তার হেফাজত করেছেন শত্রুদের থেকে এবং আল্লাহ আল্লাফাক সর্বোচ্চ মর্যাদা তাকে দান করেছেন আমাদের তফসির হবে সুরে কাসাসের আয়াত নম্বর পঁচিশ থেকে এই আয়াতেই আল কাসাস শব্দটি রয়েছে যে শব্দটিকে নিয়ে নামকরণ হয়েছে সুরার সুরে কাসাস আল্লাহ আল্লাহাক মুসা আল সালামের ঘটনা মাদিয়ানে পৌঁছিলেন এবং সেখানে গিয়ে আশ্রয় পেলেন যেই বাড়িতে সেই বিষয়টি থেকে আমরা এখন শুরু করব করবো আল্লাপা বলছেন ফাজা আথু এহদাহমস আলস্তেহিয়া দুই মেয়ের এক মেয়ে যে ছাগল ঘেরে পানির কূপের কাছে ছিল তারা বাড়ি গিয়ে আব্বাকে বলল আব্বা বলল যে ঠিক আছে ওই লোকটিকে নিয়ে আসো যে তোমাদের সাহায্য সহযোগিতা করলো তোমাদের পক্ষ থেকে তোমাদের ছাগল পুকুরে পানি পান করিয়ে দিল। নিয়ে আসো বাড়িতে দুই বোনের একজন আসলো বড় লজ্জার সাথে হেঁটে মহিলার হাঁটা দেখে বোঝা যাবে যে আসলে লজ্জা শিলা না লজ্জার পোশাক খুলে ফেলেছে কালাত এসে বলল ইন্না আবিদ আমার আব্বা আপনাকে ডাকছেন মৌসা আলি সাল্লামকে সম্বোধন করবে আমার আব্বা আপনাকে ডাকছেন লেয়াজজিয়াকে আজরা মা সাকাইতালা আমাদের ছাগলগুলিকে যে পানি পান করিয়ে দিয়েছেন তার পারিশ্রমিক দেওয়ার উদ্দেশ্যে ফালাম্মা আহু অতপর যখন মৌসা আলী সালাম বাড়িতে আসলেন ওয়াক আলিহিল কাসাস আর ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন যে কেন মেসর থেকে পালিয়ে এসছিলাম ফেরাউরের জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে আর কিভাবে পৌঁছিলাম বিস্তারিত যখন বর্ণনা করলেন মুসারিসাল্লাম কালা তখন সোয়াইফ বললেন লফ আর ভয় করবেন না নাজাউতা মিন আল কৌমিজালে মিন জালেম সম্প্রদায় থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন কারণ এখানে ফেরাউনের কোনো কর্তৃত্ব নেই ফেরাউর দেশ থেকে চলে এসছেন কালাত এহেদ আহমা দুই বোনের একজন প্রস্তাব রাখল আব্বার কাছে ইয়া আব্বাতে হে সম্মানিত আব্বা ইস্তাহাজির হু একে মজুর হিসাবে চাকর হিসাবে বাড়িতে রেখে নেন ইন্না খায়রা রহমান ইস্তাহ জারতাল কাউল আমিন এ প্রস্তাব মেয়েদের ছিল কারণ মেয়েরা দেখেছে মুসা আল ইসালামের শক্তি শরীরে শারীরিক গঠন এবং শক্তি ক্ষমতা পানি কূপ থেকে ওই বালতিতে করে ওঠাবার সময় আর আমানও দেখেছে আর চাকরের মধ্যে কর্মচারীর মধ্যে এই দুটো গুণ থাক আবশ্যক কাজ করবে সুতরাং শক্তির প্রয়োজন রয়েছে শারীরিক আর কাজটা যাতে করে যথাযথ করে খেয়ানত না করে ভাঙচুর না করে নষ্ট না করে সেই জন্য আমানত বিশ্বস্ততা প্রয়োজন আর এই দুটোই গুণ পুরোদমে মৌসা আলি সালামের মধ্যে এই মেয়েরা দেখেছেন বললেন ওই মেয়ে ইন্না খেয়রা মানিস্তা জার্তা সবচাই তো উত্তম মজদুর সেই হবে যে হচ্ছে আলকাউই শক্তিমান আল আমিন এবং আস্থা ভাজন বিশ্বস্ত আর মুসা আলি সাল্লামের মধ্যে এই দুই গুণ আছে মৌসা আলি সাল্লামকে আস্থা ভাজন কী করে উপলব্ধি করলেন মেয়েরা যখন মৌসা আলি সাল্লাম আসছিলেন সাথে সাথে রাস্তা চেনেন না সামনে মেয়েটা হেঁটে যাচ্ছে বাড়ির রাস্তা দেখাবার জন্য আর পিছনে হেঁটে আসছেন মুসা আলি সাল্লাম সামনে মহিলা নজর পড়ছে তারপরে বাতাসে একটু করে কাপড় উঠে যাচ্ছে তাফসিল কারগুন লিখেছেন তখন মূসালা বললেন দেখো তুমি পিছনে হাঁটো আর তুমি ইশারা করবে যে ডানে যেতে হবে বামে যেতে হবে শুধু ইশারা করবে পিছনে থাকো তুমি আর নত করে তিনি রাস্তায় হাঁটছিলেন মেয়েটির দিকে তাকাচ্ছিলেন না মুঠে এতেই বুঝতে পারলেন মেয়েরা যে লোক ভালো বিশ্বস্ত চোখ খারাপ নাই বদ প্রকৃতির লোক না আমানতদার লোক একে বাড়িতে চাকর রাখলে সব চাইতে ভালো হবে আব্বার কাছে প্রস্তাব রাখলে কালা তখন সোয়াইব বললেন যে এর চাইতে ভালো হবে যে বাড়ির কাজও হবে আর তারও সুখ শান্তি হবে বিয়ে দিয়ে দিই দুই মেয়ে তো আমার সাবালিকা আছে প্রস্তাব পেশ করলেন সোয়াইব আলহিসাম এমনি ওরিদ আন অনকে হাকা ইহেদাবনা তাইয়া হাত মোসা আমি চাইছি যে আমার এই দুই মেয়ের কোনো এক মেয়ের সাথে তোমার বিবাহ করিয়ে দেব তুমি এখন চয়েস করো কোনটাকে বিয়ে করবে কিন্তু শর্ত হচ্ছে যে মহরানা দিতে হবে আর তা হচ্ছে আলা আনতা আজ রানি সামানিয়া হেজাজ আট বছর আমার বাড়িতে আপনি চাকর খাটবেন কাজ করে দিতে হবে হেজাতুন মানে বছর ওরি বহু বছর হচ্ছে হেজাজ ফাইন আত্মা আসারান আর যদি আপনি দশ বছর পুরা করে দেন ফামিন ইন্দেক এটা আপনার ইচ্ছাধীন আপনার এখতিয়ারে ছাড়লাম ভালো হয় তাহলে জবরদস্তি না অমা ওরিও দান আসুক কালেক আর হে মোসা তোমার ওপর আমি বেশি বোঝা দিতে চাই না আট বছর ঠিক আছে আর দুই বছর তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম সাথা জেদুনি ইনশা আল্লাহ মিনা কাজের ক্ষেত্র বোঝা দিতে চাই না আমার বাড়িতে এত বেশি কাজ নেই যে কঠোর পরিশ্রম করতে হবে হালকা কাজ সাথা জেদুনি অবশ্যই আমাকে পাবেন আল্লাহ চাইলে সৎ অন্তর্ভুক্ত আপনার সাথে ব্যবহার করব আমরা খারাপ ব্যবহার করব না চাকরদের সাথে কর্মচারীদের সাথে অধীনস্থ ব্যক্তিদের সাথে সদ ব্যবহার করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নাবি এ কারিম সাল্লা সাল্লাম বলেছেন আতুল আজিরা আজিরা হুকাবেলা মজুরকে তার মজদুরি তার পারিশ্রমিক দিয়ে দাও তার ঘামসু খাবার পূর্বে এ হচ্ছে দিন ইসলামের আদর্শ আর দিন আলম আমলা দিন হচ্ছে আসল উত্তম আচরণের নাম তাহলে দিন ইসলাম পূর্ণাঙ্গ দিন শুধু আকিদাটাই ঠিক থাকলে হবে না আমি শির বিদাত করি না যথেষ্ট না এটা এটা অবশ্যই লাগবে কিন্তু এতটাই যথেষ্ট না শুধু এবাদত বন্দিগি নামাজ রয়ে যথেষ্ট না নামাজই মুসল্লি ব্যবহার খারাপ যথেষ্ট নাই দুই নম্বর হচ্ছে এবাদত সুন্দর হওয়া লাগবে তিন নম্বরে আখলাক আচরণ মানুষের সাথে চলা ফেরা ব্যবহার এটাও সুন্দর লাগবে এ তিনটি দিক যদি কোন মানুষের ভালো হয় আকিদা এবাদত আখলাক আচরণ তাহলেই সে সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ মুসলিম উদ্খুলুফ ইসলমে কাফার ওপর আমল করল পূর্ণরূপে ইসলামে দীক্ষিত হইলো भालो भालो भालो भालो और जदि व्यवहार चरित्र भलो बेनि कौन लाभ नहीं नामी भलो व्यवहार चरित्र खराब लाभ नहीं आकीदा भलो बेनि लाभ नहीं आकीदा भलो एवादे आख लाख नहीं तीनटर दूटी थको चलो ना एक थकले चलें तीनटे पूरा पूरी थकते सत्यार अर्थे मुस्लिम हो ये दिन इसलमेर शिक्षा अल्लाह पकस मुसार इसलम जबा बेखा बनी अबाइन एटनारकलो असुविधा नहीं আট বছর দশ বছর থাকলামাল্লা জালাইনে কাজাইতো দুই মেয়াদের যে কোনো একটা পূরণ করবো অসুবিধা নেই আট তো করবই দশও করতে পারি ফালাউদো আনা আলাইয়া কিন্তু যদি না করি কোনো কারণ বিশেষে তাহলে আমার ওপর যেন বাড়াবাড়ি না করা হয় জবরদস্তি না করা হয় ওল্লাহ আলাম আনা কুল ওকিল আর আমরা যা বলছি এর ওপর আল্লাহ সাক্ষী রয়েছে। আর মুসা আলি সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী সুতরাং তিনি পূর্ণ হকাদে করেছেন দশ বছরই পূর্বা করেছেন মহারানা স্বরূপ মহর শুধু আর বাকি মহরে ফাঁকিতে বিয়ে করে নিয়ে চলে আসবেন বরং এর চাইতে জুলম হচ্ছে যে পন প্রথা কুপরথা, এ ডাকাতি করা প্রথা কাপুরুষের চরিত্র একজন মানুষ আঠারো বছর ২০ বছর ধরে একটা মেয়েকে কত কষ্ট করে লালন পালন করলো তার মেয়েও নিয়ে আসবেন আর তার ধন দল ডাকাতি করে নিয়ে আসবেন যৌতুক হারাম এটা নির্লজদের কাজ এটা হচ্ছে কাপুরুষদের কাজ নিজে মেহনত করবেন খাওয়াবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে নাকি ওই স্ত্রীর বাড়ি থেকে জুলম অত্যাচার করে এভাবে নিয়ে আসবেন এই হারাম যারা খাচ্ছে আল্লাহ কোনো দিন দুনিয়া বরকত দেবেন না আর আখেরাতে জবাবদেহি করতে হবে বাতিল পন্থায় ভক্ষণ করেছো শ্বশুরের ধন সম্পাদ জুলম অত্যাচার করেছো আল্লাহ ফখরবুল্লা আলমিন তারপরে সাদ করেছেন ফালাম্মা মুসাল আজ আল্লাহ মুসাআসাল্লাম যখন এই মিয়াদ গুড়া করে ফেলেন 10 বছর হয়ে গেল ও সার আবি আহলি তখন নিজের পরিবারকে নিয়ে টান দিলেন সেখান থেকে প্রস্থান করলেন এতে বোঝা যায় যে নিজের স্ত্রীকে বিবাহ করার পরে যেখানে সুবিধা হবে স্বামীর নিয়ে যেতে পারবে চাকরি করে বিদেশে মেয়ের বাবাকে বাধা দেওয়ার অধিকার নেয় আগে আপনি চিন্তা করে বিবাহ সাথী দেবেন আর নাহলে চুক্তি করে নেবেন যদি আপনার এরকমই হয় যে আমার একটাই মেয়ে আর দেশেই রাখবো এলাকায় রাখবো তাহলে চুক্তি করে নেবেন বিদেশে চাকরি করে আপনার নাকি বিদেশে নিয়ে যেতে পারে পাঁচ বছর না আসতে পারে মোসা আলি ইসলাম সোহেবের মেয়েকে নিয়ে চললেন দেশে মাদিয়ান থেকে মেসর চললেন সাত দিনের পথ আল্লাহাক বলছেন পর্বতের পাশে আগুন দেখতে পেলেন্নার হয়তো আমি সেখান থেকে কোন একটা সংবাদ নিয়ে আসছি যে আমাদের প্রয়োজন আছে আগুনের আগুন ওখানে পাবো না খোঁজ পাবো আর না হলে জাজুয়াতি মিনান্নার আগুনের একটা কাস্ট নিয়ে আসছি কাঠে আগুন লেগে আছে আর সেই আগুন জ্বালিয়ে নিয়ে আসছে এটাকে বলা হয় জজুয়া নিয়ে আসছে আমি আল্লাহ মুখে তোমরা আগুন পোহাতে পারো আতাহা যখন মুসা আলি সালাম ওই আগুনের কাছাকাছি আসছেন সবুজ গাছে আগুন জ্বলছে নু দিয়া মুসা সালাম কে ডাক দেওয়া হইল আল্লাহর পক্ষ থেকে ওয়াদিল আইমানে মিনসাত যারা আল্লাহা বলছেন আলব মুবারকাহ পবিত্র স্থানের উপত্যকার ডান দিকের গাছ থেকে পবিত্র স্থানে অবস্থিত সেই উপত্যকা উপত্যকা বলা হয় আদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানের মাঠকে উপত্যকা বলা হয় ও ডান পার্শ্ব একটি গাছ ছিল গাছ থেকে আওয়াজ আসছে আর গাছে আগুন জ্বলছে আল্লাপাক এই আয়াতে গাছের কথা উল্লেখ করেছেন যা সুরাই সহারাতো উল্লেখ করা হয় না নামলেও নেই তাহলে একটি আয়াতকে আরেকটি আয়তের সাথে সমন্বয় করলে আপনি বিস্তারিত ঘটনাটা জানতে পারবেন আল্লাহর পক্ষ থেকে ডাক হল কিসের আইয়ামু সাহেম সাহ ইন্নি আন আল্লাহ রব্বুল আলমিন আমি তো আল্লাহ যিনি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ ফাকর্বুল আলমিন বলছেন আমি আল্লাহ তার মানে এই না যে আল্লাহ পাক আগুনের মধ্যে আছেন সুতরাং আগুন পূজা আল্লাহ আল্লাহাকের গাছের ওপরে আসেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের নূরের হেজা নাহাদিস নূর আল্লাহ পাকের হেজাব পর্দা হচ্ছে নূর আলো আর আলো আলো আর আলো সে আলোর ঝলক মানুষের ওপর লাগলে ধ্বংস হয়ে যাবে নিক্ষেপ করো মজেজ আল্লাফাক দিলেন নবুয়াদ দিলেন এখানে ফালাম্মারা আহাতাহাত যখন দেখল যে লাঠি সে ছুটাছুটি করতে শুরু করেছে সাঁপে কান্না যান সাঁপের মতো হে সাঁপে ছুটাছুটি শুরু করেছে বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে বলতে শুনেছি বান্দা মুশ্রিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাতির সংখ্যা একশো विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निवाचित किता बुल माराम मीन आदिल्ला तिल्हाकाम यमे दर्शे हदीसर सुव्यवस्था करकल के जिवोन ण देख बुलूगुल माराम दर्शेहदेश शुद्म पिसल बुलुगुल मारामी अनुष्ठान पिसा সম্মানিত ভাতৃমণ্ডলে ফিরে আসি আমাদের আলোচনার দিকে বিষয়বস্তু হচ্ছে মৌসা আলী ইসালামের ঘটনা মৌসা আলি ইসাল্লাম নবুয়াত পেলেন তুর পাহাড়ের কাছে আল্লাহ পাক কথা বললেন তার সাথে মোজেজা দিলেন লাঠির আর আরেকটি মোজেজা দিলেন হাতির হাত বগলে ঢুকিয়ে বের করলে শুভ্র উজ্জ্বল হওয়া আল্লাপাক এই মর্মে বলছেন এত নম্বর বত্রিশে সুরে কাশাসের উস লোক ইয়াদাফি জাইবে হে মোসা তুমি তোমার হাতটা তোমার বগলে ঢুকাও সেটা সাদা সুব্র উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে সুইন বিনা কোন ব্যাধিতে রোগের কারণে নয় জানা এলে হ্যাকামিনার রাহাব এই সময় আল্লাহ পাকের সাথে কথা বলা ভয়ে ভীত মুসাল্লাম উপরন্ত ভয় হয়েছে এই সাপের মো যে যা সাপ এই যে ভয় ঢুকেছে মানুষের মধ্যে ভয় ঢুকে গেলে ভয়টা যেত কিছু সময় লাগে তাই না ताड़ा ताड़ी भय के दूर तो और जो अंतर दूर करते हैं और उत्तम पद्धति आल्ला मुस आल्लम के शिखे सकल क्षेत्र पूरे जोसिल कार्गन आल्लाहबी राहब मान भार भूर करार् तुम्हार हाथ बुकर सिला बुकटा थरथर कर भय भीत हुए बुकटा के चेपे धरा भय समय তাহলে তাড়াতাড়ি যে ভীতি সঞ্চার হয়েছে মনে সেটা হালকা হয়ে যাবে আল্লাহ শিখিয়ে দিচ্ছে ফেজান এ কাবুর হানান এমির রব্যে তোমার রবের পক্ষ থেকে এই দুটি হচ্ছে দলিল প্রমাণ পুরুফ মজেজা ফেরাউনের উদ্দেশ্যে এলা ফেরাউন আমালাই ফেরাউন এবং ফেরাউনের দেশের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে ইন্নম কানু কৌমন ফাঁসিন এরা পাপিষ্ট জাতি মৌসা আলিস আল্লাহকে বলে আল্লাহ কেমন করে যাবো ফেরাউনের কাছে রব্যাতাল তো মেনহম নাফসান তাদের একজনকে তো আমি খুন করে এসেছি গেলে কে ছাড়বে ফা খা ফলুন আমাকে ভয় লাগছে যে আমাকে তো মেরে দিবে তারা ওয়া হারুন ও আফ তবে আমার ভাই হারুন যে আছে আমার চাইতে বেশি সে প্রাঞ্জল ভাষী তার ভাষা ক্লিয়ার তার কথায় কোনো জড়তা নেই আর আমার ভাষা একটু এমনি সৃষ্টিগত একটু অস্পষ্ট আর আমি তাদের কাছে অপরাধী আছি ভয় লাগছে তো আমার সমর্থক হিসাবে আমার ভাই কো নী বানিয়ে দেন আল্লাহর কাছে দোয়া করলেন মুসা মাইয়া ফারসেল আমার সাথে তাকে পাঠিয়ে দেন আমার সহযোগী হিসাবে ইউসাদ দেখুন আমার সত্যায়ন করবে আমি যা বলবো আমার কথাটা আরও স্পষ্ট করে মানুষকে বুঝিয়ে দেবে ইনি আখাফা ইউকাশ দেব আমাকে আশঙ্কা লাগছে যে তার আমাকে মিথ্যা বলে ঘোষণা করবে যে মিথ্যাবাদী আমি কালাসানা শুদ্ধ আজোদাকাবি আখিক আল্লাহ পাক বললেন দেখো শীঘ্রই তোমার হাতকে মজবুত করে দেব তোমার ভাইকে দিয়ে তোমার সমর্থনে তোমার ভাইকে পাঠিয়ে দেবো ওই না যে আল উল্লাহ কুমা সুলতান আর তোমাদের উভয়কে এমন ক্ষমতা দেব ফালাই আসেলোনা এলই কুমা তোমাদের উভয়ের কাছে ফেরাওন ফেরাউনের বাহিনী অসৎ উদ্দেশ্যে আক্রমণ করার জন্য পৌঁছিতেই পারবে না স্পর্শে করতে পারো আল্লাপাক নিশ্চয়তা দিয়ে দিলেন কিছুই করতে পারবে না তোমাদের যাও বে আয়াতেনা যাও আমার নিদর্শন নিয়ে আন্তমা তোমরা অমানিতা আকুম আল্লা আলিবন আর তোমাদের যারা অনুসরণ করবে তারাই জয়ী হবে সুসংবাদও দিয়ে দিলেন শেষ পরিণাম তোমাদের বিজয় লাভ করবে তোমরা ফালাম্মা জা আহমসে আয়াতেনা বাইনা যখন সুস্পষ্ট আমার আয়াত মৌসা সালাম আসলো কালু তখন তারা বলল মা হাজা ইহরুর মুফতারা এ তো হচ্ছে অলিক জাদু। যে মুসা যা বলছে বা মুসা যে দেখাচ্ছে জাদু। আর আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই ধরনের কোনো কথাই শুনিনি যে আল্লাহ আছে পরকাল আছে একমাত্র আল্লাহর এবাদত করতে হবে এসব শুনেনি ওকালাম বললেন রব্বি আলমান হুদা আল্লাহ আমার রব তিনি ভালো করে জানেন যে কে সঠিক পত্নী এসছে তার পক্ষ থেকে অমান্তা কুনালহ আকে বা আর পরকালের শুভ পরিণাম কার জন্য হবে তোমার জন্য হবে ফেরাও না আমার জন্য হবে ইহ্লাফুল্লাহ শুনে রাখো জালেমরা কখনো সফল কাম হয় না অকালা ফেরাউন ফেরাউন তখন বললো হাল মালাও হে সংসদ সদস্যরা এলাহিন আমার ছাড়া কি তোমাদের এমন কোনো এলা আছে এটা আমি জানি না অর্থাৎ আমি তো তোমাদের উপাস্য আমি তো তোমাদের প্রভু প্রতিপালক লালন পালন তোমাদের করছি বেতন আমি দিচ্ছি চাকরি তোমাদের দিচ্ছি সুখ দুখের মালিক তো আমি তোমাদের ফাউকেদলি হামান হে হামান প্রধানমন্ত্রীকে বলল হামান তুমি এক কাজ করো ফাউকেদলি ইয়া হামান আলা তিন আমার জন্য তুমি ইট পোড়াও তিন মানে কাদা মাটি আর আও কাদা মানে জ্বালানো মাটি জ্বালাও মানে ইট তৈরি করো আর ইট তৈরি করার পরে ফাজা আলী সারহান আমার জন্য একটা প্রাসাদ তৈরি করো উচ্চ প্রাসাদ যাতে করে আমি মুসা আল ইসাল্লামের এলাহ কোথায় আছে আকাশে দেখতে পারি আর আমি মনে করি ওয়াইনিল আল কাজীবিন আমি মনে করি সে এই সমিথ্যা কথা বলছে আল্লাহ বলছেন ওয়াস্তাকবার হুয়া ওয়া জুন ফিল আর দেব বেগাইরিল হাক এই ফেরাউন এবং ফেরাউনের বাহিনী পৃথিবীতে অন্যায়ভাবে উদ্ধত প্রকাশ করেছিল অহংকার করেছিল অজান্ন এবং তাদের ধারণা ছিল যে আন্নাহম এলাইন আল্লাউন তাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে না জবাব দিতে হবে না ফাখাজ না হা দাহু অতপর আমি তাকে আর তার সেনাবাহিনীকে পাকড়াও করেছিলাম আজামে ফানাবাজ তাদেরকে নিক্ষেপ করেছিলাম সমুদ্রে ফানজুর কেফা খানা আকেবিন আর কুপরি নাম কেমন হয়েছে তুমি চিন্তা করে দেখো তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছি ওয়াজে আল্লাহ নার। এবং তাদেরকে এমন খারাপ নেতা বানিয়েছিলাম যারা জাহান্নামের দিকে মানুষকে ডাকত অসৎ পথের দিকে ডাকত ওয়ামাল কেয়ামত লায়ুন সরুন আর কিয়ামতের দিন এদের কোনো সাহায্য করা হবে না ও আতবা আনা দুনিয়া এই পৃথিবীতে তাদের ওপর অভিশাপ লাগিয়ে দিয়েছে ওয়ামাল কেয়ামতিন ক্যামতের দিনে তারা বড় ঘৃণীত থাকবে বড় দুর্দশাই থাকবে আল্লাপাক তারপর ইসাদ করেছেন ওয়ালাকিতাবল কুরুন বাসা আর আমি মুসা আলি সাল্লামকে আল কিতাব তওরা দান করেছিলাম প্রাচীন যুগের বহু জাতিকে ধ্বংস করার পরে বা সাায়ের আলী নাস যাতে ছিল মানুষের জন্য আলোকবর্তিকা দিক নির্দেশনা ছিল ও হদান যাতে ছিল হিদায়ত ও রাহমা এবং যাতে ছিল আল্লাপাকের করুণা অর্থাৎ তাওরাতের যদি বাস্তবায়ন করে তাতে তাওরাত তাদেরকে সঠিক পথের আলো দেবে রাস্তা দেখাবে এবং তার বাস্তবায়ন করলে আল্লাপাকের নাজিল হবে এই ছিল যতদিন পর্যন্ত তাওরাত অবিকৃত ছিল এবং সেই দিনকে রহিত করা হয়নি কিন্তু যখন তাওরাতকে রোহিত করে দেওয়া হইল তাওরাতের বিধান ক্যান্সেল ঘোষণা করা হইলো কোরআনিকিম নাজেল করার মাধ্যমে তার অনেক পূর্বেই তাওরাতকে তাদের পুরোহিতরা পণ্ডিতরা বিকৃত করে দিয়েছিল অর্থ শব্দ পর্যন্ত বদলে দিয়েছিল তখন আল্লাহ পাক অচল ঘোষণা করেছেন এই তাওরাতের বিধানকে আল্লাহ পাকবুল আলামিন তারপরে এরশাদ করেছেন লা আল্লাহমী এত কেন যাতে করে তার উপদেশ নিতে পারে অমা কুন্তল গরবি হে নাবি তুমি পশ্চিম তীরে ছিলেন মুসা আল ইসালামকে আমি দান করেছিলাম। ইসলাম যখন তোর পাহাড়ের কাছে নবী হন তখন তুমি সেখানে উপস্থিত ছিলেন তামিনা শাহেদিন আর তুমি উপস্থিত ছিল না সেখানে হাজিরও ছিল না প্রত্যক্ষ করণী এর দ্বারা বোঝা যায় নবী হাজির নাজির নন ননী হাজির নাজির আকিদা এই আয়াত অস্বীকার করে কখন তোর বিদাত নবী হাজির আগেও হাজির নাকি পরেও হাজির আর ইনতেকালের পরেও হাজির নাজি। ইসের কি আঁকিদা ওলা কিনা আনসা না করু তবে আমি বহু জাতিকে সৃষ্টি করেছি ওয়ালা আলিহমুল অমর এবং তাদের ওপর দীর্ঘ যুগ গত হয়ে গেছে অমা ফি সাউন মাদিয়ান মাদিয়ানবাসীদের কাছেও তুমি অবস্থান করেছিলে না যখন মুসা আলি ইসলাম সেখানে মাদিয়ানে পৌঁছেন সেখানেও তুমি কোনোদিন যাওনি তা দেখো কিন্তু আমি এই গাইবের ঘটনা বলি সত্য কথা তোমার সামনে বর্ণনা করেছি তাই তুমি বলতে পারছো না হলে ওসব দেখ তুমি জানো না তুমি এটা কি প্রমাণ করে না যে এসব ঘটনা ইয়াহুদিন আসারাদের কিতাবাদিতে আছে আর তুমি সেগুলি বলতে পারছো অথচ তা প্রত্যক্ষ করনি তার মানে তুমি ওহির মাধ্যমে কথা বলছো আর ওহির মাধ্যমে যখন কথা বলছো তাহলে তুমি সত্যরাসুল আর যখন সত্যরসুল তাহলে ইয়াহুদী খ্রিস্টানদেরকে চিন্তা করা উচিত এবং ইমান নিয়ে আসা উচিত ইসলাম কবুল করা উচিত আল্লাহবা বলছেন যে তাতুলু আলিম আয়াতেনা তাদেরকে তুমি পড়ে শোনাচ্ছ আমার আয়াতগুলি জাতে মুরস আল ইসালামের ঘটনা বলি রয়েছে ওয়ালা কিন্না কুন্না মুরসেলি তবে আমি রসুল বানিয়েছি তোমাকে তোমার কাছে ওয়াহি হয়েছে বলে এসব ঘটনা সম্পর্কে তোমার জ্ঞান হয়েছে অমাকুন্বে জানিবে তুর আর তুর পাহাড়ের নিকটেও তুমি ছিলে না ইজনা না যখন আমি ডাক দিয়েছিলাম ওয়ালা কিন রাহমত আমির রব্বিক তবে তোমার রবির রহমত যে তোমাকে আমি নবী বানিয়েছিল কৌমাম্মা তাহমিন নজির মিন কাবলিক এমন জাতিকে তুমি যেন সতর্ক করো সর্বপ্রথম অর্থাৎ মক্কাবাসীকে যাদের কাছে এর পূর্বে কোনো সতর্ককারী নবী আসেননি দীর্ঘদিন ধরে ওই যে ইসমাইল আলিহিসাম চলে গেছেন ইব্রাহিমের ছেলে ইসমাইল আলিহ সালামের পরে কোরাইশ যে বংশ ইসমাইলের বংশ সেই বংশে আর কোনো নবী আসেনি অক্ষান্তরে ইব্রাহিম আলিয়া দ্বিতীয় ছেলে যে ইসাক ইসাহের বংশে অনেক নবী আল্লাহনী ইসলাম পাঠিয়েছেন ইসাকের পর ইয়াকুবু মু আল্লাহ ফর আলমিন তোমাকে এই পাঠিয়েছি মক্কাবাসীর কাছে আরবদের কাছে নবী করে যাতে তারা উপদেশ নিতে পারে ও আল্লাহবাহসিবত বেমা কাদমা তাই তাদের উপর তাদের কৃত কার্যের কারণে যদি মোসিবত চলে আসে আর তাদেরকে যদি আমি সঠিক দিন না জানাইতাম ফায়াকুলু তাহলে বলতো নবী যদি না পাঠাতাম আর তাদের ওপর যদি আজাব চলে আসতো বলতো রব্বানা হে আল্লাহ আমরা কি ভুল করেছি লাউল্লাহ আর সালতা এলাইনা রাসুলান রাসুল কেন পাঠাননি ফানাত্তাবি আয়াতে তাহলে তোমার আয়াত ফলো করতাম অনুসরণ করতাম অনাকা মিনাল আলমিন আমরা বিশ্বাসী হয়ে যেতাম এই কথা যাতে না বলতে পারে সেই জন্য নবী তোমাকে পাঠিয়েছি আরবদের মাঝে তাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে আর পরোক্ষভাবে সারা বিশ্ববাসীকে সম্বোধন করা হয়েছে নবী করিম সাল্লি সাল্লামের পাইগাম দিয়ে দিয়ে কোরআন করিম দিয়ে এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহাক আমাদের গুনা মাফ করেন সত্য কথা বলার তৌফিক দান করেন আল্লাহ। يطيب في مذ عرفت الله ربي রে Dr. Zakir Naiks and Farrak Naiks lectures at the Malaysia Reverts Camp, Perlis, on 16th, 17th, and 18th August 2019, live. Please join me to give a very warm welcome to Dr. Zakir Naiks. Live telecast on Peace TV network, satellite and mobile app, Facebook and YouTube. From Masjid al-hussein Kuala Perlis, Malaysia on Friday 16th August 2019 at 2 p.m Malaysian time and 10 a.m UAE time dawa or destruction by Farag night on Saturday 17th August 2019 at 910 p.m Malaysian time and 5 10 UAE time. Religion in the Right Perspective by Farrak Naik. Followed by Ask Dr. Zakir, an open question and answer session. On Sunday, 18 August, 2019, at a.m Malaysian time and 5.15am UAE time. Al-Quran, the Source of Guidance by Farrak Naik. On Sunday... 18th August 2019 at 11.10 a.m. Malaysian time and 7.10 a.m. UAE time. Quran, The Path to Happiness by Dr. Zakir Naik. Be there or watch live on Peace TV Network, satellite or mobile app, Facebook or YouTube. Download Peace TV Network app now to watch Dr. Zakir Naik's lectures live on your mobiles. People from all religions and faiths are welcome, admission free. Dr. Zakir Naik's and Farrak Naik's lectures at the Malaysia Reverse Camp, Alice. Hey, Moomingan, do the best. I will do the best. I will do the best for you, Mr. Jibar, and I will do the best for you. I will do the এই গন তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না মূল পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনুদ নেই আল্লাহ যে আইন করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে देखु इसलम श्रेष्ठत शुक्रवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीस टी बांगलाय